আব্দুল্লাহ রাদিল্লাহ তাল্লান হতে বর্ণিত তিনি বলেন আমরা আল্লাহ রসুল সাল্লাহ এর সঙ্গে কাবাস অর্থাৎ পিলু গাছের পাকা ফল বেছে বেছে নিচ্ছিলাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন এর মধ্যে কালোগুলো নেয়াই তোমাদের উচিত কেননা এগুলোই অধিক সুস্বাদু সাহাবিগন বললেন আপনি কি ছাগল চড়িয়েছিলেন তিনি বললেন প্রত্যেক নবী তা চড়িয়েছেন